মান হাইজ ঠিক আছে কিনা অমুক আলিমের মান হাইজ ঠিক আছে কিনা আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যে অমুক আলেম সম্পর্কে কি বলেন অমুক আলেম সম্পর্কে কি বলেন আমি বলি তাদেরকে যে আপনারা আলেমদের পিছনে লাগলেন কেন এটা তো আপনারা এইতেন তাহলে আপনি দিনের অনেক কিছু জেনে যেতেন কোরআন এবং হাদিস থেকে অনেক কিছু জেনে জানার সুযোগ হয়ে যেত দুর্ভাগ্যের মিশে হচ্ছে আমরা উল্টা কাজের থেকে এগিয়ে যাচ্ছি ফলে দেখা যায় যে ফেসবুকে বিভিন্ন ভাই বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছেন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন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 যে অমুক আলেন কি অমুক আলেন কি এর পিছনে কেন যাবো যাওয়ার তো প্রয়োজন নেই কারণ কোন আলিমের অন্ধ অনুসরণ আমাদের এই মানহাজের মধ্যে আছে কিনা আপনার কি মনে করে আছে আপনার কি আমার অন্ধ অনুসরণ করবেন আপনাকে অন্ধ অনুসরণের কাছ থেকে বেরিয়ে আসেই তো আপনি সহিদার কথা বলতেছেন অন্ধ অনুশীলন থেকে বেরিয়ে আসার কারণেই তো আপনি কোরআন এবং হাদিসের কথা বলতেছেন অন্ধ অনুশীলন থেকে বেরিয়ে এসে যদি আবার অন্ধ অনুশীলনের মধ্যে পরে যান তাহলে তো আপনি অন্ধ অনুশীলন থেকে বাঁচতে পারলেন আমার বন্ধুগণ এজন্য জন্য অনেক জ্ঞানী হতে হবে শর্ত নয় শর্ত হচ্ছে একটাই যেটা আল্লাহ কোরআনে দিয়েছেন সেটা হচ্ছে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 সেই আকিদার ভাই যেতে বলবো দুটি গ্রস মিস্টেক দুটি বড় ধরনের ভুল আমি লক্ষ্য করতেছি একটি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে ইবাদতের মনে করেছেন যেহেতু সেই আকিদা গ্রহণ করেছি আর ইবাদত আমার দরকার কি আমি তো আমি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 ধৈর্য ধরে আপনারা অনেকক্ষণ পর্যন্ত বসেছেন আল্লাহ আপনাদের সবাইকে দিনের জ্ঞান অর্জন করার জন্য তফিক দান করুন অনেকে প্রশ্ন করে আপনি আকিদের উপর আপনার লেকচার খুবই কম আলহামদুলিল্লাহ প্রশ্নকর্তা কিছুটা সুবিচার করেছেন বেশিরভাগ ভাইয়েরা আমার প্রতি বড়ো অবিচার করেন তারা বলেন যে আপনি আকিদার কোনো আজ করেন না কেন এটা সঠিক না এটা ভুল কথা আকিদের উপর আমার অনেক আলোচনা আছে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু পদ্ধতি থাকে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু দৃষ্টিভঙ্গি থাকে আমার দৃষ্টিভঙ্গি হল আমি সাধারণত না বলা কথাগুলো বলার চেষ্টা করি বলা কথাগুলোকে দ্বিতীয়বার বলার চেষ্টা আমি সাধারণত করি না আকিদের যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ অনেক ওলামায়করাম আলোচনা করেছেন সমাজে বহুল আলোচিত আমি সেগুলো আর বলার চেষ্টা করি না আজ আপনারা যে টপিক দিয়েছেন আপনারা টপিক দিয়েছেন তাই বলেছি আমাকে যদি স্বাধীনভাবে দিতেন তাহলে আমি এই টপিকে বলতাম না আমি অন্য একটা টপিকে কথা বলতাম আমি আমাকে প্রস্তাবও করেছি এছাড়া সাধারণত যে বিষয় আলোচনা করেন না যে বিষয়টাতে আলোচনা কেউ করেন না আমি সে বিষয়গুলোতে বলার চেষ্টা করি যেমন বাউলদের ধর্মবিশ্বাস এবং তাদের বিকৃত যৌনাচার এই বিষয়ে আমাদের একটা আলোচনা আছে এক ঘন্টার বা এক ঘন্টার বেশি আমাকে ব্যক্তিগতভাবে অনেক ভাই জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোন ছাত্র ইমেইল করেছেন আমাকে যে আমি বাউলদের প্রতি খুব শ্রদ্ধা ভক্তি করতাম কিন্তু আমি আলোচনা শুরু করে আমি সরে এসেছি আমি এই বিষয়ে অনলাইনে সার্চ দিয়ে দেখেছি কোনো আলেমের কোনো লেকচার আমি পাই নাই বিষয় আগেকার বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা করেছি তাহলে না বলা কথা বলার চেষ্টা করছি বাউলদের ধর্মবিশ্বাসকে আমরা তাদের বই পুস্তকের আলোকে নাই ডক্টর অন্দর আবদুল্লাহ জাহাঙ্গীর সামান্য কয়েক মিনিটের কয়েকটা কথা আছে বিস্তারিত তাদের আকিদা বিশ্বাস নিয়ে আলোচনা নেই আলহামদুলিল্লাহ বেশ অনেক মাস পর্যন্ত তাদের নিয়ে পড়াশোনা করেছি আমার স্ত্রীকে তাদের অফিসে পাঠিয়ে ফেসবুক অফিদের সমস্ত বই পুস্তক এবং পত্রপত্রিকায় কালেকশন করে আমি সৌদি আরবে লোক মারফত নেওয়াইছি সেগুলো পড়াশোনা করেছি করে সেগুলোর বিশ্বাসের পর একটা লেকচার দিয়েছি না আলোচনা এক মসজিদে দিয়েছি কারণ আমি জানি ইমানের যে রোপণগুলো আছে সেগুলোর সবগুলো নিয়ে কম আলোচনা হয় ইমান বিল মালাইকার নিয়ে আলোচনা খুব একটা হয় না আমি সেজন্য সেটা আলোচনা করেছি এজন্য জন্য আকিদের উপর আমি আলোচনা করি না এটা সঠিক না অনেক বেশি আলোচনা করি যেগুলো মানুষ করেন নাই অনেকে করেন নাই বা কম আলোচিত সেগুলোকে যেগুলো বহুল আলোচিত সেগুলো আমি আর বিগুলো করতে যাই না দ্বিতীয়ত আকিদার এমন কিছু হাইপোথিটিক্যাল বিষয় আছে যে বিষয়গুলোকে সাধারণ আলোচনার মাধ্যমে পরিপূর্ণভাবে